ইবনু আব্বাস রহমাতুল্লা আলহি বলেন আবু রাজিলাহতআ আল্লাহ আমাকে জানিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখতে পেলাম আমার দুহাতে সোনার দুটি বালা বালা দুটি আমাকে চিন্তায় ফেলল স্বপ্নেই আমার নিকট ওহি এলো আপনি ফুদিন আমি তাই করলাম বালা দুটি উড়ে অদৃশ্য হয়ে গেল আমি স্বপ্নের ব্যাখ্যা এভাবে করলাম আমার পর দুজন কাজজাব বের হবে এদের একজন আনসি অপরজন ইয়ামাহাহবাসী মুসাইলামাতুল কাজজাব